আমরা আলোচনা করেছিলাম আখিদার বর্ণনা কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন বাসী আর আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি তারপর তিনি বলছেন ওবিল আল হিসাবে এবং আল্লাহ তাল সামনে পেশ করা এবং হিসাবে এই দুটার উপরে আমরা ইমান রেখে ইমান রাখি এখন এই দুইটার উপরে ইমান রাখার বিষয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা কোন কিসের ভিত্তিতে কি জন্য তিনি হাসার মাঠে আমাদের এত আমল নামাত পেশ করবেন আমাদের সামনে কি কারণটা কি আমরা কতগুলো কারণ উল্লেখ করেছিলাম যে কয়েকটি কারণে আল্লাহ তালা আমাদের এই আমলের হিসাব নেমা হিসাব নিকাশ আমাদের করবেন এবং আমাদের সামনে সেগুলি পেশ করবেন এক নম্বর কারণ হচ্ছিলো যে আল্লাহ তালা তিনি যে করার উপর জুলুম করেন না কারো জুলুম করেন না তিনি যে আদালীন সবচেয়ে বড় ইনসাফকার সেটা তিনি প্রতিষ্ঠা করতে চান যে আমি কারো জুলুম করি না ইনসাফ করি কোন রকমের জুলুম কেউ কোনোদিন পাবে না ইমানদার তার অবস্থা পাবে কাফের তার অবস্থা পাবে যে কাজ সে করেছে সেটার উপরে তার হিসাব নিকাশ নির্ধারিত হবে এটা এটা একটি কারণ যে কারণে তিনি আমাদের আমাদের স্বর্ণ পেশ করবেন দ্বিতীয় যে কারণটি আমরা উল্লেখ করেছিলাম গত পর্ব সেটা হচ্ছে যে একের অপরাধে অন্যকে আল্লাহ তালা পাকড়াও করবেন না বরং প্রত্যেকে তার অপরাধ অনুসারে বিচার অপরাধ অনুসারে তার শাস্তি পাবে এটা তিনি প্রতিষ্ঠা করতে চান তাকে দেখাতে চান যে তুমি অপরাধগুলি করেছ এই জন্য তোমার সেটা শাস্তি হবে কারো অপরাধের কারণ যদি হয় সেটাও তার শাস্তিদের যোগ সেটা তার আমল নাম হবে সেটাও তার আমল হিসেবে তার আমল নামা যোগ হচ্ছে সেই জন্য সেটা আল্লাহতলা প্রতিষ্ঠা করতে চান যে তুমি যে কাজ করেছ সেটার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে একের শাস্তি অন্য ভোগ করবে না সেটাও তিনি দেখাতে চান তৃতীয় যে কারণটি ছিল সেটা হচ্ছে আল্লাহ তালা ন্যাক্কার বান্দাদেরকে তার বিশেষ রহমতে न्याग बाढ़ बदकार जरा तरफ बध तार एक ही अवस्था रखबात प्रथम दया बहिप्रकाश घटाबा अन्या कर आल्ला तरह जतटूक अन्यायटकून तबी इन्साफ अनुसार तेज़ात शासिंग दीबेंदेरा उल्लेख कर प्रमाण हे रसुल्लम दो क्यों करबिकारी होते जीते রসুল্লা শা বলেছেন এই কাজের কথা তিনি বলেছেন একটি হচ্ছে কেউ যদি সোহান্লাহ সোহান্লা পড়ে সোহানি পড়ে সলাতে পাঁচ সলাত পাঁচ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বোহান্লাহ আলহামদুল্লাহ হকবর পড়া হবে এগুলো ১৫০ পঞ্চাশ বারে সীমাবদ্ধ থাকবেন এবং আল্লাহর তাঁর রহমতে তিনি বাড়িয়ে পনেরোশো পর্যন্ত করে দেবেন অনুরূপভাবে যারা রাতের বেলা দ্বিতীয় খাসলটি হচ্ছে সোয়ার সময় যারা তারা হবে বলে হাদিসে এসেছে তখন বোঝা গেল আল্লাহ তালা তিনি তার দয়া যখন যেটা ইচ্ছা সেটাকে তিনি বাড়িয়ে দিবেন তার ন্যাক্কার বান্ধাদের জন্য এটা তার দয়া যেহেতু তারা তার পথে আছে তাদের তিনি পুরস্কৃত করবেন দুনিয়ার বুকে যেমন পুরস্কৃত হওয়াটা যারা ভালো কাজ করে তাদের পুরস্কৃত হওয়াটা ভালো হিসেবে বিবেচিত আখেরাতে আল্লাহর কাছেও সেটা ভালো হিসেবে বিবেচিত তিনি সেটাকে বাড়িয়ে দেবেন অন্য হাদিসে আস্ত রসুল্লা সাল্লা ও আনা বিহি হাদিসে আল্লাহ বলছেন সম হচ্ছে আমার জন্য সম হচ্ছে আমার জন্য সম আমার জন্য রাখা আমি সেটার যা দেবো প্রত্যেক আমল বনী আদম সাতশো গুণ পর্যন্ত বর্ধিত হয় কিন্তু আল্লাহ তালসমকে রেখেছেন সেটা চেয়েও বেশি অর্থাৎ যখন যতটুকু আল্লাহ তার ইচ্ছা মোতাবেক তিনি সেটাকে বাড়িয়ে দেবেন এটা আল্লাহর বিশেষ রহমত এটাতে যেন কেউ কথা না বলতে বরং যেন ইমানদার খুশি হয় আর কাফের যেন কষ্ট হয় যে আমি কেন আমল করলাম না সেটা যেন দেখতে পাই এই আল্লাহ তালা হিসাব নিকাশের ব্যবস্থা রেখেছেন অনুরূপ ভাবে দুনিয়ার বুকে মানুষ সবর করলে অনেক সময় তার সবর করার যে শান্তি সবর করার যে কষ্ট সে পেয়েছে দুনিয়ার বুকে সবর করার যে শাস্তি পেয়েছে সেটা একটা শান্তি আখেরাতে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন ওম বিষাই ইমিন অবশ্যই সোবরিন পরীক্ষা করবো দুনিয়ার বুকে আল্লাহ তাদের বলছেন যে ভয় ক্ষুদা এবং সন্তান সন্ততির কমতি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তাদের ফল ফলাদের কম কম হয়ে করে পরীক্ষা করবেন কিন্তু আল্লাহ তারা যারা ধৈর্যশীল তাদেরকে তিনি সুসংবাদ দিচ্ছেন যে তাদের তিনি অতিরিক্ত অতিরিক্ত বেশি পরিমাণ তাদেরকে তিনি প্রদান করবেন আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন আয়তে বলেছেন আল্লাহ যা সবা মুসিবতুন যাদের কোনো মুসিবত হলে তারা বলে তাকে ইন্না আল্লাহ ইনাইন আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাবো মোহতাদুন তারাই হবে হেদায়তপ্রাপ্ত তাহলে বোঝা গেল যে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দিবেন আর যাকে ইচ্ছা তাকে বহুগুণ বর্ধিত করবেন এ বিষয়টি তার একান্ত দয়ার বিষয় এটা প্রমাণ করার জন্য তিনি তিনি হাসরের মাঠে আমাদেরকে আমল আমাদি দেখে দেখাবেন যে তুমি এত আমল করেছ না করো নাই কিন্তু তারপরেও তোমাকে আমি বাড়িয়ে দিলাম কারণ তুমি দুনিয়ার বুকে আমার কথা অনুসারে চলেছ দুনিয়ার বুকে যারা আল্লাহর নিয়ম অনুসারে চলে আল্লাহ তারা তাকে হাসরের দিন বহুগুণ বর্ধিত করে দিবেন আর যারা নিয়ম অনুসারে চলে না তাদেরকে সেটা শাস্তিও দেখিয়ে দিবেন তোমরা যেহেতু আল্লাহর নিয়ম মাননি সেহেতু তোমাদের শাস্তি এটা সেটা বহুগুণ বাড়াবেন না এটা আল্লাহ ইনসাফের কারণে সেটা করবেন এই জন্য যারা ভালো কাজ করবে তাদের জন্য সুসংবাদ সবসময় রয়ে গেল আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য দুঃসংবাদ রয়ে গেল ভালো কাজ করলে সুসংবাদ বহুগুণ বর্ধিত সংবাদ সে পাবে খারাপ কাজ করলে তার খারাপের পরিণতি থেকে সে কখনও খরণ কখনো সে বাঁচতে পারবে না খারাপের পরিণতি তাকে ভোগ করতেই হবে এই জন্য আল্লাহতালা হাসরের মাঠে আমাদের জন্য বিচারের ব্যবস্থা করেছেন অর্থাৎ আমাদের সামনে তিনি পেশ করার ব্যবস্থা করেছেন আমল নামা অন্য একটি কারণও পঞ্চম যে কারণটি যে কারণে আমাদের আমাদের সামনে আমল নাও পেশ করেন সেটা হচ্ছে আল্লাহ তালা চান তিনি কাফের এবং মুনাফেক যারা ছিল তাদের সামনে তিনি সাক্ষী প্রমাণ পেশ করতে চান যে তিনি বলতে না পারে কাফের মুনাফেকরা যে আমাদের এত কাজ হয়নি এজন্য তার সামনে সাক্ষী প্রমাণ হিসেবে তোমাদের আমল কারণে তোমাদের আর শাস্তি হচ্ছে সেটা তিনি প্রকাশ করে দিবেন প্রচার করে দিবেন এবং সেটা গোপন রাখার কোনো সুযোগ সেখানে থাকবে না আল্লাহতালা তিনি তাদের স্রষ্টা তিনি তাদের তিনি তাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছেন এখন তাদের কোনো কিছু তার কাছে গোপন নেই তারপরেও তিনি চান যে তাদের সাক্ষী দিবে তাদের শরীরে অঙ্গ সাক্ষ্য দিবে তাদের কর্মকাণ্ড সাক্ষ্য দিবে তাদের যা কি সাক্ষ্য দিবে যাতে করে তাদের শাস্তি তাদের আমল নামা অনুসারে তাদের কর্ম অনুসারে নির্ধারণ করে আল্লাহ তালার জ্ঞান অনুসারে তিনি তার তাদের শাস্তি দিচ্ছেন না বরং তাদের আমল অনুসারে তাদের শাস্তি দিচ্ছেন আল্লাহ তালা বলেন ওলা তার কুন্না আলী কুমসুহান ইস্তুফি ইদনাফি তোমরা যে আমলেই করো না কেন যখনই তোমরা ওই কাজের ব্রতি ওই কাজের মধ্যে তোমরা রত হও সে ব্যাপারে আল্লাহ তালা সাক্ষী থাকে যে তিনি করছেন অন্য আল্লাহ তালা বলেছেন ইনল্লা আলা আলহ আল্লাহ শাহীদা সবকিছুর উপর আল্লাহ সাক্ষ্য রয়েছেন কিন্তু এই সাক্ষ্য দিয়ে তিনি বিচার করবেন না নিজে জানেন নিজে দেখছেন শুধু এটার উপরে তিনি বিচার করছেন না বরং তিনি বিচার করবেন তার বান্দাদের মধ্য থেকে এমন কিছু বান্দাকে তিনি নির্ধারণ করে দিয়েছেন যারা কখনো মিথ্যা লেখে না ভুল লেখে না কোনো রকমের कारो कद कारो किस भय पाए ना तबकिछ सुंदर भाव लिखे रखबे से ही बंदा दे फेस् ते नियुक्त कर बंदार प्रत्येक जिनिसा लिखे रखे अनुरूप भावे दुनिया बुके তারা মানুষদের কি আল্লাহ তালা সাক্ষী বানিয়েছেন অনেক মানুষ দুনিয়ার বুকে কাফেরদের কর্মকাণ্ডের স্বাক্ষর রয়েছে তারাও সেদিন সাক্ষ্য দিবে যে আমরা দেখেছি অন্যায় করেছে এ অপরাধ করেছে এই কাজগুলি করেছে সেগুলি সাক্ষ্য দিবে কোরআনকারী আল্লাহ তালা বলছেন ইন্না আল্লাহ নসুলানুনিয়া মাইয়া কুমলা সাহাদ অবশ্যই আমরা সাহায্য করব আমাদের রসুলদেরকে এবং যারা ইমান তাদেরকে দুনিয়ার বুকে এবং সেদিন সাক্ষ্য সেদিন সাহায্য করব যেদিন সাক্ষীসমূহ দাঁড়াবে অর্থাৎ আল্লাহ তালার পক্ষ থেকে দুনিয়ার বেগে যারা সাক্ষুয়াদা উল্লাহ ফুল আলার সাক্ষ্য ছিল তারা সেদিন দাঁড়িয়ে সাক্ষ্য দিবে যে আম এই অপরাধের অপরাধগুলি করেছে আল্লাহর দিনের বিরুদ্ধে চলেছে সরিয়ার বিরুদ্ধে চলেছে দিনকে প্রতিপালন করতে দেয়নি শরীয়ত প্রতিপালন করতে চায়নি তারা তারা এর বিরুদ্ধে কথা বলেছে এই সাক্ষ্য তারা দিবে অন্য আল্লাহ তালা বলছেন ওয়াজি এ বিনীন সুহেদা আর নিয়া নবীদের কেমন সাক্ষ্যদেরকে সেই সাক্ষ্যগুলো মানুষ দুনিয়ার বুকে যে মানুষগুলো তারাও সে সাক্ষ্য দিবে যে অপরাধগুলি করেছে কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে সাক্ষ্য প্রতিষ্ঠার জন্য তিনি হিসাব নিকাশের ব্যবস্থা করেছেন এর মধ্যে এই উম্মত উল মান সাদ আল উমামে রসুল হা উম্মদের উপরে তাদের রসুলরা তাদের সাক্ষ্য দিবেন কি সাক্ষ্য দিবেন যে উম্মত রসুলগণ বলবেন যে আমরা অবশ্যই আমাদের আমাদের উপর নেস্ত দায়িত্ব আমরা প্রতিপালন করেছি আমরা আল্লাহর বিধান তাদের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহর হুকুম তাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু তারা সেটার উপর আমল করেনি কিন্তু আল্লা কিন্তু আমল করে সেই তারা সাক্ষ্য দিবে কিন্তু অনেকেই সে সাক্ষর সাক্ষ্য মানতে চাইবে না আল্লাহ তালা কোরআন যে এ উম্মত এবং এ উম্মতের রসুল তিনি তাদের উপর সাক্ষ্য দিবেন যে রসুলগঞ্জ সত্য বলেছেন রসুলরা অবশ্যই তাদের দায়িত্ব পালন করেছেন আমাদের নবী সে সাক্ষ্য দিবেন আমরাও সে সাক্ষ্য দিব আল্লাহ তারা বলছেন ফাঁকাই ফাইম কিরকম হবে সে অবস্থা যখন আমরা নিয়ার আসবো প্রত্যেক থেকে একজন সাক্ষ্য ও আি না আল্লাহ শাহিদা আর আপনাকে নিয়ে আসবো তাদের উপর সাক্ষ্য দানকারী হিসেবে যে নবীরা তাদের দায়িত্ব পালন করেছে আপনি সেটা সাক্ষ্য দিবেন অন্য আয়ত আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতে তাদের পক্ষ থেকে একজনকে সাক্ষ্য হিসাবে বানাবো সাক্ষ্য হিসেবে আমরা নির্ধারণ করবো ওয়াজনা বিকার শাহীদান আল্লাহ আর আপনাকে তাদের উপরে সাক্ষ্য হিসেবে নিয়ে আসব। সেদিন কি অবস্থা হবে সে চিন্তা করে দেখুন অন্য আল্লাহ তালা বলছেন শাহিদান আলহিমিন যে তাদের পক্ষ থেকে অর্থাৎ সেটা কারা রাসুলরা প্রত্যেক উম্মতে রাসুলরা সাক্ষ্য দিবে এই রাসুলদের সাক্ষর উপরে তাদের উপরে সাক্ষ্য দেবে মোহাম্মদ রাসুল উল্লা সাল্লা এই রাসুলগণ এই রাসুলগঞ্জ তাদের তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন এটা আমি সাক্ষ্য দিচ্ছি বলে মোহাম্মদ আল্লাহ আসলাম সাক্ষ্য দিবেন কোরআন কারিমি আল্লাহ তালা অন্য বলেছেন আনফু সিকুম তোমাদের থেকে তোমাদের একজন রাসুল এসেছেন অন্য আল্লাহ তালা বলেছেন না যায় আমি কুল উমদিন শাহিদ এন প্রত্যেক উম্মত থেকে আল্লাহ তালা সাক্ষী বের করেন পাকুল নেহাত বুরহান তাদেরকে বলা হবে যে তোমাদের প্রমাণ দাও যে তোমরা তোমাদের আমাদের দায়িত্ব তোমরা যথাযথ পালন করেছে এইভাবে উম্মতরা কিন্তু উম্মতরা কিন্তু কখনো এই তাদের নবীদের উম্মতরা আয়কার নবীদের উম্মতরা অনেকেই তাদের অস্বীকার করবে যে আমাদের কাছে কোনো কিছু আসেনি তখন আমাদের নবী তখন আমাদের এই উম্মত তখন নবীদের পক্ষে সাক্ষ্য দিয়ে বলে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তারা বলছেন ইম এইজমা আল্লাহ রসুলা যেদিন আল্লাহ তসুল থেকে একত্রিত করবেন ফাইকুল উমায় দা তোমাদেরকে কী তোমাদের প্রতি কি সারা দেয়া হয়েছিল तुम्हारा बोलो तुम्हारा दे डाके सा तो अपन विधि विधान तक अस्वीकार कर नबीरसानी কোরআন করিম আল্লাহ তালীন আরো বলছেন ফালানাস আল্লাহ যাদের কাছে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কিনা আর যারা গেছেন তাদেরকেও জিজ্ঞাসা করেন তোমরা গিয়েছিলে কিনা আর যাদের কাছে তারা তাদেরকে জিজ্ঞাসা তোমাদের কাছে নবিরাসুল্লাহ গিয়েছিল কিনা আল্লাহ তালা এরপর বলছেন ফালানা ওমা কুননা গাইবিন আমি আমার আয়ের মাধ্যমে আমি জানি এগুলি কিন্তু আমি সব প্রসার প্রকাশ করবো ওমা আমি তো অনুপস্থিত ছিলাম না আল্লাহ তো নফুজ তিনি সবই জানেন তিনি তারপরেও তিনি সাক্ষ্য পছন্দ করেন যে এই উম্মত সাক্ষ্য দিবে নসুল উম্মত সাক্ষ্য দিবে যে রসুলগণ এই উম্মত সাক্ষ্য অবশ্যই তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন প্রতিপালন করেছেন পৌঁছে দিয়েছেন তাদের উম্মতকে আমরা সাক্ষ্য দিব হাসিন অন্যান্য নবী রসুলদের জন্য যে তাদের পক্ষে সাক্ষ্য দিব যে তারা তাদের দায়িত্ব পালন করেছেন কোরআনে কারিম আল্লাহ তালী যেন বলছেন ও কাজা আলী জায় আল্নহ উম্মত ওসাদ আল্লী তা এইভাবে আমরা আপনাকে করেছি মধ্যমপন্থী উম্মত যাতে করে আপনারা যাতে করে এটা কোন সুহাদা আলান্নাস এই উম্মত সাক্ষ্য দিতে হয় দিতে পারে মানুষের উপরে আগেকার সমস্ত সাক্ষ্য দিবে যে তারা নবীদের অনুসরণ করে নবীরা ডাকা হবে কি আমাদের দিনে তখন নু আল্লাহ সাল্লাম বলবেন উপস্থিত আপনার যেখানে আপনার जखे अपन भाग्य सौभाग्यर विषय रही सर्वदा उपस्थित थकब हे रब आम आपन सदा उपस्थित एक जन बान्दा तक अल्लाह तला हाल बल्लाता अपनी कि आपनार दायित्व जथाच पालन करिए कुल तक नुआ आल सलम अवश्य दायित्व पहुँचे दिए कल उम्म हाल बाल्लागुम तर उम्मत के जिज्ञासा कर उम्मत के नुआ आलाम उम्मत के जिज्ञासा जाल बल्लागुम তোমাদের কাছে কে নু কোনো শরীয় কোনো কিছু পৌঁছে দিয়েছে কিনা দিন শরীয়ত পৌঁছে দিয়েছে কিনা মা আমাদের কাছে বলবেন আল্লাহ তারা অবশ্যই এসেছে ফয়া কালো উম্মতি হাল বাল্লা কাকুম তার ওম্ম বলা হবে তোমরা ফয়াকোল মাইয় সাদ তখন বলবে তখন নূ আল্লাহ ইসলাম বলবে যে আমার পক্ষে কে সাক্ষ্য দিবে আমার পক্ষে কে সাক্ষ্য দিবে তখন নুর আল্লাহাম নিজেই বলবেন মোহাম্মদ উম্মাত হু মোহাম্মদ এবং উম্মদ সাক্ষ্য আমার পক্ষে পেয়েস হাদু নান্না হু লাগা তখন মহম্মদ সাল্লাহাম উম্মদ সাক্ষ্যদিবি অবশ্যই তিনি তার তিনি তার তার দেয়া দায়িত্ব যতভাবে যথাযথভাবে পালন করেছেন এবং তাদের কাছে আল্লাহর বিধিবিধান নিয়ে গেছেন তারা সেটা পৌঁছে দিয়েছেন তিনি অর্থাৎ নুয়ালিস্লামের পক্ষে এ উম্মত সাক্ষ্য দিবে এবং রসুল্লাহ সাল্লা আল ইসলাম নুআ আলাামের পক্ষ হয়ে আমাদের পক্ষ হয়ে অর্থাৎ উম্মত যে সত্য বলেছে সেটার উপর সাক্ষ্য দিবেন সত্যায়ন করবেন এটাই আল্লাহ তাল এতের বাণী আয়তের তফসি যেখানে তিনি বলেছেন ও কদ কাজ আল্না কুম উম্মীতা ও কুন রসুল আল কুম শাহিদা তারা বোঝা গেল দুনিয়ার বুকে এই সাক্ষীর বিষয়টি বরং মানুষও সাক্ষ্য দিবে আল্লাহ তালা সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য হাসরের মাঠে যে সত্য নবীরা সত্য নিয়ে এসেছে এবং তাদেরকে সত্যায়ন করা হয়েছিল কিছু মানুষ সত্যায়ন করেনি সত্য বলে মানেনি কে কী করেছে না করেছে দুনিয়ার বুকে কাফের মুনাফিকদের বিরুদ্ধে সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য তিনি সেদিন আমাদের আমল নেওয়ার ব্যবস্থা করবেন আমাদের হিসাব নিকাশের ব্যবস্থা করবেন অনুরূপভাবে দুনিয়ার বুকে জমিনও সাক্ষ্য দিবে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন يوم يزين تحدث واخبارها جدين زمين যেদিন সাক্ষ্য দিবে তার ভিতরে যা ঘটে তা সাক্ষ্য দিবে তখন সাহাবী বলছিলেন তাফসীর হচ্ছে আতাদুরু নাম সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদুরা মা اخبارها এরদি খবর দিবে জমিন যে খবর দিবে সেটা কি তখন আল ক্বালু আল্লাহ ওয়া রাসূলু আলাইহিম সাহাবাগণ বললেন আল্লাহ এবং তার اخبارها আন তাশহাদ আলা কুল্লি عبدিন আও আমাতিন بما আমিলা আলা তার সাক্ষ্য হচ্ছে এটা যে এই জমিনের উপরে জমিনের উপরে কি করেছে না করেছে জমিন সাক্ষ্য দিবে যে আমা কেদা ফুহা জমিনের বুকে জমিন সাক্ষ্য দিবে যে অমুক দিনে এই কাজটি করেছে অমুক দিনে এই কাজটি করেছে এটাই হচ্ছে এ সাক্ষ্য এটাই হচ্ছে এ সাক্ষ্য অর্থাৎ জমিনের বুকে কি হয়েছে না জমিন সাক্ষ্য দিয়ে বলবে যে আমার উপরে এই কাজটি করা হয়েছিল জমিন ফের যেমনি ভাবে আমরা বলেছি আল্লাহ তাদের সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাক্ষ্যি কি সাক্ষ্য প্রতিষ্ঠা করার জন্য সাক্ষ্য দিবে রসুলগণ সে সাক্ষ্য দিবে এ উম্মদ সে সাক্ষ্য দিবে আল্লাহর বান্দারা সাথে সাথে সে সাক্ষ্য ফেরস্তাগণ দিবে কোরআনে করিম আল্লাহ তালা বলে দিয়েছে সেটা কি ওজা আতকুল যেমনি ভাবে আল্লাহর বান্দারা সাক্ষ্য দিবে তেমনি ভাবে আল বন্দা মানুষরা থাকে তেমনি ফেরস্তা সাক্ষ্য দিবে যে সাহেক এবং শাহিদ যারা আল্লাহ তালা যাদেরকে এই দুই ফেরিস তাদেরকে যেই সমস্ত ফেরস্তাদেরকে আমাদের সাথে নিয়োজিত রেখেছেন তারাও সাক্ষ্য দিবে যে ভালো মন্দ করেছে কি না করেছে তারা সাক্ষ্য দিবে যে একে আমি ভালো দিকে নিয়ে গিয়েছিলাম একে আমি সাক্ষ্য ছিলাম সে কাজটি করেছে ফেরেস তারাও সাক্ষ্য দিবে আম সাক্ষ্য ফেরেস তারা যে সে কী করেছে না করেছে তারা দেখছে আমাদেরকে আমাদের কর্মকাণ্ড চতুর্থ কিছু ফেরেস্তা সরাসরি আমরা যা দেখেছি সেটার উপর সাক্ষ্য দিবে। যে বন্দারা কি কি কাজ করেছে সেটার উপর তিনি সাক্ষ্য দিবে নিবেন ফেরেস্তাদের থেকে আল্লাহ তালা বলছেন ওইয়া পুল্লা সাহাদু হা উলা দিন কাদাবু আয়লা রব্বিহীম এরা মিথ্যা কথা বলছে আল্লাহ এরা মিথ্যা কথা বলছে হাসরের মাঠে যখন তারা অস্বীকার করবে তখন এদের বিরুদ্ধে এই ফেরেস্তারা সাক্ষ্য দিবে যে এইরা মিথ্যা কথা বলেছে এরা সত্য বলেনি বরং আনবীরা তাদের দাবি তাদের বাণী যথার্থ এদের কাছে পৌঁছিয়েছেন এরা ইমান আনেনি एरा मुनाफिकज छे फा सख् दीबे ये आल्ला तंसर मठे व्यवस्था कर तक जिज्ञासा कर तभिन्न जिनसे जिज्ञासा तर सामने आमल नाम पेश करा व्यवस्था करबेंट जिनि जाना दरकार जिन जिज्ञासा कि जिस जिज्ञासा हाँसर मठे कौन जिस सम्पर्के मान के जिज्ञासा करम जो जिसपर् जिज्ञासा कर तीम एने ইমান এনেছিল কিনা ইমান এবং ইমান বিরোধী তৎপরতা যা ছিল সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অনেকে সাধু আল্লাহ তালা তাদের সেই ইমানদার চিত্র মুশ্রিক ছিল কাফের ছিলে এই তাদেরকে প্রশ্ন করা হবে আল্লাহ তালা যেদিন জিজ্ঞাসা করা হবে তাদের শরীর কোথায় বক্ত ইহুমে আও সুরুন আল্লাহ তালা বলছেন যে কোথায় जे जो शरिक हिसाब से तुम्हारा डाकते दुनिया बुके तुम तसो आल्ला छाड़ा ते तुम डाकते तुम्हारा नहीं आसो हालियन सुरुण अवयनता सुरुण तुम ती तुम सहाजे নাকি তোমরা তাদের সাহায্য করবে একে অপর কি তোমরা সাহায্য করছো কোনো সাহায্য সেদিন নাই তারা সেদিন বুঝতে পারবে যে কুপুরি এবং সিরিক সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে দুনিয়ার বুকে যারা কুপুরি করেছে সিরিক করেছে তাদেরকে সেটার জন্য প্রশ্ন করা হবে অন্য এত আল্লাহ তালা বলছেন এদিন জিজ্ঞাসা করা হবে ডাকা হবে তাদেরকে বলা হবে কোথায় আমার শরীরটা যাদের যাদের নিয়ে আমাদের করতে মনে করতে যারা আমার শরীর এরা এখন কোথায় কিন্তু তাদের সেই शरिक दे उत्तर पावा तर पक्ष उत्तर पा जा बर तक जिज्ञासा जो तुम्हराजाद ना ये समस्त मूर्ति अबात करते क्यों करते सम्पर्क जिज्ञासा ओ ज्याल अलम नसीबा रजाक नम तल्लाफ तर दुनिया बुखे रटना काफेर मुश्रीक दे कुी कर तुम्हरा अन्न देखे आल्ला तलार আল্লাহ তালার আল্লাহ তালার এবাদত না করে অন্যদের আবাদ করেছে আল্লাহ তালার নামতকে অন্যদের দিকে তোমরা অন্যদের দিকে তোমরা দিয়ে দিয়েছিলে কাফেররা মুশ্রিকরা মোনফেকরা রসুলদেরকে মিথ্যা সম্পর্ক জিজ্ঞাসা করবে আল্লাহ তালা বলছেন তাদের জিজ্ঞাসা করা হবে তোমরা রসুলদের ব্যাপারে কি কি তোমরা সাড়া দিয়েছিলে তখন বলা হবে তাদের কোন জবাব থাকবে না এটাই তাদের প্রশ্ন করা অনুরূপ তাদের অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হবে এ বিষয়ে সালা পরবর্তী কোন পর্বে আমরা আরো আলোচনা করব ততক্ষণ আল্লাহ তাহলে আপনাদেরকে সুস্থ রাখুন ও আখর জওয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ